আবু হুরাইরা হুরাইরাহ রাজন হতে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন তোমাদের কেউ মসজিদে সালাতের পরে হাদাসের পূর্ব পর্যন্ত যেখানে সে সালাত আদায় করেছে সেখানে যতক্ষণ বসে থাকে ততক্ষণ মালাকগণ তার জন্য দোয়া করতে থাকেন তারা বলেন হেয়াল্লাহ তাকে ক্ষমা করো হেয়াল্লাহ তার উপর রহম করো